দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর আলহামদুলিল্লাহ রবিলাম আগের অধিবেশনে সালাম সম্পর্কে আলোচনা শুনেছি আমরা এই অধিবেশনে সেই সালাম সম্পর্কে আরেকটু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সালামের সাথে সম্পৃক্ত আরো বিষয় যেটি হলো মুসাফাহা এবং মা ইত্যাদি সম্পর্কেও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি নিয়ম হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখনই সাক্ষাৎ হবে তখনই তাকে সালাম দিবে যদি অন্য কোনো বাধা না থেকে থাকে বাধা না থেকে থাকে অর্থাৎ যেমন একজন পুরুষ আরেকজন পুরুষকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় সালাম প্রদান করতে পারে এতে বাধা নেই কিন্তু একজন পুরুষ আরেকজন মুসলিম মহিলা অপরিচিতা যদি হয়ে থাকে যার সাথে হয়তো খোলামেলা কথাবার্তা বা ইত্যাদি বলার সেখানে সুযোগ নেই এমন এবং কোন ফেতনার আশঙ্কা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সালাম সেখানে দেওয়ার কিছুটা হয়তো বাধাবাধকতা রয়েছে এছাড়া সকল ক্ষেত্রে একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম প্রদান করতে পারে এতে কোনো বাধা এতে কোনো নিষেধ নেই আমরা অনেক সময় লক্ষ্য করি যে সালাম প্রদানের আরও কিছু কিছু বিষয়গুলির ক্ষেত্রে বলা হয় যে অমুক সময়ে সালাম দেওয়া যাবে না যেমন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না বা এই অজুর সময় সালাম দেওয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি সময় সালাম দেওয়া যাবে না আসলেই ইসলামে এমন কোনো সময় নেই যেই সময়ে বা এমন কোনো অবস্থা নেই যেই সময় সালাম দেওয়া নিষেধ বরং ইসলামে এমনও বিধান রয়েছে কেউ যদি সালাত্রত অবস্থায় থাকে তাহলে সেই সময় অন্যজন ব্যক্তি সেই সালাদরত অবস্থায় তাকে অপরজন তাকে সালাম সেই সময় দিতে পারে ইসলামে সেই নিষেধও দেওয়া হয়নি सूतरा सकल क्षेत्रे इसलमे सलाम क्षेत्र को बाधा को निषेध नहीं सूतरा एक मुस्लिम और एक जो मुसलिम के जखने सब तक तरह सूजग रही सालाम प्रदान करो जदि सलाते थे सालाम तब जिन्हें सलाते थकबरत अवस्थाय मौखिक भाव सालाम जवाब दीबेंरंति हाथ दिए एक इशार मध्यमे सालाम जवाब दीबें সুতরাং আমরা অবগত হলাম রসুলসলাল্লাহ আলী হুসাল্লাম এর পক্ষ থেকে ইসলামী কোন সময়ে কোন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ করা হয়নি বরং সকল ক্ষেত্রে সকল সময়ে সালাম প্রদানের সুযোগ উমুক্ত রয়েছে অতএব আমরা কোন রকমের মন চিন্তা মন গড়া খেয়াল খুশি মতো যেন না বলে থাকি যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না বা পান করার সময় সালাম দেওয়া যাবে না বা উজু করার সময় সালাম দেওয়া যাবে না আশ্চর্যের বিষয় হয় খাওয়ার সময় দুনিয়ার গল্পগুজব বৈধ হয়ে যায় সেগুলি করা যায় ওজুর সময় বিভিন্ন রকমের কথা বলা যায় কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে বাধা এসে যায় আসলে এই বাধা কখনো ইসলাম দেয়নি এ বাধা কখনো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর পক্ষ থেকে আসেনি বরং এগুলি নিজেদের চিন্তা করা ও মন কথা ছাড়া আর কিছুই নয় মূলত আমরা হাদিসের আলোকে জানতে পাই যে সকল ক্ষেত্রে সকল সময়ে সালাম প্রদান করা যাবে এতে কোনো বাধা নেই তবে জবাব দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময়ে বাধা রয়েছে নিষেধ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা সামনে হয়তো আলোচনার ক্ষেত্রে আসব। এখন আসুন আমরা একটু জেনে নেই যে সালাম অনেক সময় দেখা যায় যে বেশ কিছু সংখ্যক মানুষ একত্রে সমবেত রয়েছে এমন সময় সেই সমবেত সেই অধিবেশনে বা সেই মিটিংয়ে বা সেই জায়গায় যদি আমরা প্রবেশ করি তাহলে সেখানে কি সালাম দিতে পারবো দেওয়ার সুযোগ রয়েছে অনুরূপভাবে যদি কোনো বৈঠক থেকে আমরা ফিরে আসি বের হয়ে চলে আসি কোনো মিটিং থেকে কোনো সেমিনার থেকে তাহলে সেখানেও কি সালাম দেওয়া যাবে জবাব এ প্রসঙ্গে রাসুল সাল আলি হুসাল্লাম থেকে বেশ সুন্দর একটি হাদিসে এসেছে তিনি বলেন ফাল ফালিউসাল্লিম যখন তোমাদের কেউ কোনো অধিবেশনে কোনো মিটিংয়ে কোনো সমাবেশে প্রবেশ করবে ফাল ফালিউসাল্লিম সেজন্য সেখানে সালাম দিয়েই প্রবেশ করে ইদা আরাদা আই ফাল ফালিউসাল্লিম आर जख से चले आसते चाय फलिओ सालेम से जन से सालाम फिर चले आन भावे प्रिय भाईर मार्ग और एक जिन जानते पाई सालाम अनेक समय देखी सालाम प्रदान करी एक बार सालाम दिलम दे सालाम शुरें नहीं अपना सालाम दिए आसले एटर नियम नए बर नियम हल क्यों जदि सालाम अथवा सालाम जवाब ना दे घटे सूज रही है बारंबार तरह सालाम प्रदाना जमन रसुल्लामेंदिया মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সেজন্য তাকে সালাম প্রদান করে আবার যদি উভয়ের মাঝে কোন আড়াল সৃষ্টি হয়ে যায় হয়তো কোনো গাছের আড়াল হলো অথবা কোনো পাথরের আড়াল হলো অথবা কোন দেওয়ালের আড়াল হলো এরপর আবার সাক্ষাৎ ঘটল ফাল ফালিউসাল্লাম বলেন সেজন্য আবারও তাকে সালাম দেয় যখন আবার কিছু ঘটার পরে আবার সাক্ষাৎ হল সুতরাং বারংবার একদিনে বা কিছু সময়ের মধ্যে একজন ব্যক্তিকে বারংবার সাক্ষাৎ হলে বারংবার সালাম দেওয়া এটি কখনো নিষিদ্ধ বিষয় নয় কখনো খারাপ বিষয় নয় বরং আমরা মনে করব এটি একটি সুবর্ণ সুযোগ একজন মুসলিম আরেকজন মুসলিমকে বারংবার সাক্ষাৎ হলে সাথে সাথে তাকে সালাম দিয়ে আবারও তাদের সম্পর্ক গভীর করে নিতে পারে আবারও উভয়ের মাঝে একটি এবাদত সম্পন্ন হতে পারে এটি একটি সুযোগ রয়েছে অনুরবভাবে প্রিয় ভাইয়েরা আমার আরেকটা আমরা জেনে নেব যদি অনেক সময় দেখা যায় যে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার ঘরে প্রবেশ করে সেই সময় কি সালাম দেবে না এমনি প্রবেশ করবে আমরা অনেক সময় দেখি যে সেই ঘরে দরজায় আমরা নক করে আমরা ঘরে প্রবেশ করতে চাই কিছু আওয়াজ দিয়ে আমরা প্রবেশ করতে চাই আসলে সেটি নয় বরং একজন মুসলিমের নিয়ম হলো প্রবেশ করতে আসলে যখন তোমরা কোনো গৃহে প্রবেশ করবে কি নিজেদের গৃহেও যখন প্রবেশ করবে তোমরা নিজেদের পরিবার পরিজন অভিবাদন অতএব একজন মমিন মুসলিম আমি হয়তো বাইরে অনেক সময় অনেকের সাথে সালাম বিনিময় করি কিন্তু নিজের বাড়িতে যখন প্রবেশ করি আমি সালাম দিতে আশঙ্কা করি আমি সালাম দিতে সেখানে সংকোচ বোধ করি আসলে এই সংকোচ বোধ করা এটি এর অর্থ হল নিজেকে ও নিজের পরিবারকে আল্লাহ আব্বুলি আলমিনের বরকত রহমত থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছুই নয় বরং সেক্ষেত্রেও আমাদের উচিত হলো সালাম দিয়ে গৃহে প্রবেশ করা সম্মানিত দিনী আমার। অন্যভাবে সালাম আগে আমরা যেটি বলেছিলাম যে সালাম এর নিয়ম হলো কমপক্ষে একবারে যদি না শোনে তাহলে দ্বিতীয়বার দেবে দ্বিতীয়বার না শুনলে তৃতীয়বার দেবে অনুভাবে কখনো যখন আমরা কারো গৃহে গিয়ে বা কারো বাসায় গিয়ে কারো অফিসে গিয়ে অনুমতি চাই সেটিও হবে সালামের মাধ্যমে তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না আসে তাহলে নিয়ম হলো ফিরে চলে আসা এখন আসুন আমরা আরেকটি বিষয় জেনে নেই যে একক ব্যক্তি বা সমষ্টিগত ব্যক্তিকে যদি সালাম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি সকলের জন্য সেই সালামের জবাব দিতে হবে না কেউ জবাব দিলে সকলের পক্ষ থেকে সেটি সম্পন্ন হয়ে যাবে জবাব এক্ষেত্রে রসল সাল আলী আসাল্লাম বলেন ইয়েস জি আনিল জামায় আহাদ হুম ওয়াই আনিল জলুসে আহাদ কোন জামায়াতের সাথে কোনো এক দল মানুষ যদি অতিক্রম করে থাকে কারোর সাথে তাহলে সেক্ষেত্রে সকলকে সালাম দিতে হবে এমন নয় তাদের পক্ষ থেকে একজন সালাম দিলে যথেষ্ট হবে অনুরবভাবে সকলকে সে সালামের জবাব দিতে হবে এমনও নয় বরং তাদের সকলের পক্ষ থেকে একজন যদি সেই সালামের জবাব দেয় সেটি যথেষ্ট হবে প্রিয় দিনী আমার আসুন এখন আমরা এ আগেই যে একটি বিষয়ে আলোচনা করেছিলাম আমরা আলোচনা নিয়ে এসেছিলাম তাহলে সালাম কোন কোন সময়ে সালামের জবাব দেওয়া নিষেধ সে বিষয়গুলির আলোচনা আমরা আসছি একটু বিরতির পরেই ওমা তৌফিক ইল্লা বি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 সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 एक किताब किताब मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद देखुर मदानी आसन कुरान दिए जीवन गी परी अनुष्ठान पिसा সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতীয় দর্শক বৃন্দ আমরা পূর্বে আমরা বলছিলাম বা আলোচনা হচ্ছিল আমাদের যে সালাম আসলে দেওয়ার ক্ষেত্রে এমন কোন সময় ও পরিবেশ নেই যে যে সময় সালাম দেওয়া নিষিদ্ধ বরং ইসলামে সকল সময়ে সকল ক্ষেত্রে সালাম দেওয়ার অনুমতি রয়েছে তবে সালাম এর জবাব দেওয়ার ক্ষেত্রে কিছু সময় ও পরিবেশ রয়েছে যে সময় জবাব না দেওয়াটাই হচ্ছে সঠিক বিষয় যেমন আমরা বলেছি তাহলে সলাৎ আদায়ের ক্ষেত্রে কেউ যদি সলাতরত অবস্থায় থাকে এমত অবস্থায় তাকে কেউ সালাম দিলে সে কখনো মৌখিকভাবে সালামের জবাব দিবে না বরং সে হাত দিয়ে ইশারার মাধ্যমে সেই সালামের জবাব দিবে আর কতগুলি বিষয় রয়েছে সেটি হচ্ছে কোনো মানুষ যদি টয়লেটরত অবস্থায় থাকে এমত অবস্থায় যদি কেউ তাকে সালাম দিয়ে ফেলে তাহলে নিয়ম হলো সে ব্যক্তি ওই সালাম এর জবাব দিবে না কারণ রাসুল সাল্লি হোসাল্লাম থেকে বর্ণিত তিনি নিজেই যখন তিনি যদি টয়লেটর অবস্থায় তাকে কেউ সালাম দিয়ে থাকে তিনি সেই সালামের জবাব দিতেন না যতক্ষণ না টয়লেট থেকে তিনি সম্পূর্ণভাবে অবসর হন অনুরবভাবে নবী সাল্লিহাল্লাম তিনি বলেন যে টয়লেটর অবস্থায় থাকলে এ অবস্থায় যদি কেউ কাউকে সালাম দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যেন সেই সালামের জবাব না দেয় বরং অবসর হয়ে সে তারপর তার সালামের জবাব দিবে। এভাবেই আমরা বুঝতে পারি যে সালাম এর জবাব না দেওয়ার ক্ষেত্রে মাত্র সালাম সকল ক্ষেত্রে সালাম দেওয়া যাবে কিন্তু সালাম এর জবাব দেওয়া যাবে না বা জবাব দেবে না মৌখিকভাবে একটি সেটি হলো শুধু সালাদরত অবস্থা থাকায় সালামের মৌখিক জবাব দেবে না কিন্তু ইশারায় সালামের জবাব দেবে আর যদি বাথরুমে বা টয়লেটরত অবস্থায় কেউ থাকে এমত অবস্থায় তাকে যদি কেউ সালাম দেয় তাহলে সেই অবস্থায় সালামের জবাব দেবে না যেহেতু টয়লেটরত থাকা অবস্থায় আল্লাহ রাবুল্লা আলমিনের ইত্যাদি নিষিদ্ধ তাই সেটা থেকে যখন এই অবসর হবে এরপরে সে ব্যক্তি সালাম এর জবাব দিবে এখন আসুন আমরা আরেকটি সালাম এর সাথে সম্পৃক্ত বিষয় তা জেনে নেই যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হয় সাক্ষাৎ হলে সে কি তাকে সালাম দেওয়ার সময় মাথাকে এভাবে নিচু করবে না শুধু মৌখিক ভাবে সালাম এর উচ্চারণ করবে এবং মাথা নিচু করবে না নিজেও কোনো নত হবেনা পায়ে বা ইত্যাদিতে সালাম না। জবাব আমরা এ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে যদি আমরা অবগত হই তাহলে জানতে পারি যে প্রসিদ্ধ সাহাবি আনাসুবনু মালিক রদাহ চালান হতে বর্ণিত তিনি বলেন কালা রাজি সাল আলী হোসালামনা আমাদের মাঝে একজন মানুষ তার অপর বন্ধুর সাথে বা মুসলিম ভাইয়ের সাথে যখন সাক্ষাত ঘটে সে সাক্ষাতের সময় সে কি তার জন্য মাথা নত করবে সে কি তার জন্য মাথা নিচু করবে নাকি কি করবে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম জবাবে বললেন যে না মাথা কখনো নত করবে না তারপরে সাহাবি জিজ্ঞাসা করলেন আফাইহুক বললেন তাহলে কি তাকে কি করবে জড়িয়ে ধরবে এভাবে জড়িয়ে ধরবে এবং তাকে চমু খাবে নাবি সাল্লিউসাল্লাম জবাবি বললেন কালালা না তাকে পরস্পরের সাক্ষাৎ হলে জড়িয়ে ধরবে না এবং চমু খাবে না জিজ্ঞাসা করলেন তখন কি তার এক হাত হাতের সাথে মেলাবে এবং তার সাথে মুসাফা করবে জবাবী বললেন নাম রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন হাঁ তার হাতের সাথে হাত মেলাবে এবং মুসাফা করবে এ হাদিসটি যে আমি এক তিন বিজির মধ্যে এসেছে হাদিসটি সহিব ভাবে সালাম প্রদান করবে কিন্তু কখনো তার জন্য মাথা নত করবে না তার কাছে নিচু হবে না মাথাকে নিচু করবে না বরং একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাধারণ অবস্থায় তাকে সালাম প্রদান করবে আমরা অনেক সময় দেখি কেউ কাউকে বয়োজ্যেষ্ঠ বা ইত্যাদি পিতামাতা ইত্যাদির কাছে মনে করে কেউ পায়ে সালাম দিয়ে থাকে পায়ে হাত দিয়ে কদম মুসি করে থাকে এটিকে আসলেই কখনো শরীয় সম্মত হতে পারে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করলেন যে না সামান্য মাথাও নিচু করবে না তাহলে কিভাবে পায়ে সালাম দিতে পারে আসলেই ইসলামে এভাবে কখনোই কদম মুসি করা বা পায়ে সালাম দেওয়া এটি কখনোই ইসলামের বিধান নয় বরং আমরা মনে করব যারা পিতামাতাকে দেবতা হিসাবে পূজা করে থাকে पितामारतारे तेरकी कर्मटी प्रवेश करते क्योंकि मुसलमान शोभा पाए, पाए, पाए सालाम पर एक मुसलिम आज मुसलिम हाथों हाथ हात मिला अपने हाथ दुजे एक दुई हाथ से मुसाफा कर यसलमे विधान देवा हलो अर्थ मूलत मुसाफाह यह शब्दी दुई दिक्कत केश्लेषण करी एक हलो शब्दी के आरबी भाषा हिसाब से शब्द भाव विश्लेषण करी अपर दिखे से हादिसर आलोके व्याख्या विश्लेषण आलोके जो एटी के, के लिए आलोचना करी पा जाए मुसाफाह कत दिए ना मुसाफाह साधारण दुई हाथ दिए अर्थात दुई जन व्यक्तर पक्ष के दुई हाथ दिए हलो मुसाफाह व्यक्तर पक्ष के चार हाथ दिए नए अपर पक्षे शब्दी के जी भाषागत दिक दिए विश्लेषण करी तो मुसाफाह सफहतन शब्द के सफहत्न शब्दों अर्थ हलो हाथ तालू परस्पर दूजे एक जन आकजन जो हाथ तालू मिलित होटर नाम ही हलो मुसाफाह एकजुन हाथ आकजे पीठे एटी कसाफाह नाई मुसाफाह हलो एकजे हाथ एकजुन डान हाथ और अपरजें डान हाथ দুইজনের ডান হাত পরস্পরে মিলিত হয়ে যে মুসাফা হবে এটি হচ্ছে মোসাফা হা এটাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম থেকে প্রমাণিত হয় তাই আমরা যদি লক্ষ্য করে দেখি নবী সাল আলি সাল্লাম এবং সাহাবাই কেরামগন দেখা গেছে শুধু ক্ষেত্রে একক্ষেত্রে আবদুল্লাহনুমা সৌদ্রাদি আল্লাহনু নবী সাল্লামের দুই হাতের মধ্য দিয়ে তিনি একটি হাত দিয়েছিলেন সেটি মূলত আসলে প্রকৃতপক্ষে সালামের পরে মুসাফা ছিল না সেটি ছিল আবদুল্লাহ সৌদ্রাদি আল্লাহ আনহুকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কেউ যদি কারো হাতে হাত রেখে এভাবেই শিক্ষা দিয়ে থাকে সেটি ভিন্ন বিষয় কিন্তু সালামের পরেই যে মুসাফাহা সেই মুসাফার ক্ষেত্রে নিয়ম হলো একজন মানুষ তার ডান হাত অপরজন ডান হাতের সাথে মেলাবে আর এই মুসাফা যাদের মাঝে পরস্পরে একে অপরের সাথে হাত মেলানো জায়েজ রয়েছে সেগুলি নারী পুরুষ সকলের মাঝে জায়জ রয়েছে যেগুলি যাদের সাথে সেই ক্ষেত্রে মুসাফাও জায়েজ রয়েছে অর্থাৎ যেমন ছেলে মায়ের সাথে স্বামী তার স্ত্রীর সাথে ভাই তার আপন বোনের সাথে जरूर कथा बज रही जाए मुसाफा जायेज रे समस्त नारी क्त करना तेजर सामने वादे कसाफादी जाएज, नही। जाएज नही। नहीं नबी सल अल्लमिनी जोदी पुरुष वज ग्रहण करा रेखे क्योंकि नारी তিনি হাতে হাত রেখে বা ইয়াদ গ্রহণ করেননি কারণ সেটি কখনো জায়েজ নেই বিরোধিনী ভাইরা আমার আসুন আমরা এখন আরেকটু জেনে নেই যে মুসাফাহা এক মুসাফার ক্ষেত্রে আমরা যখন একজন আরেকজনের সাথে মুসাফা করবে এর বিশাল একটি ফজিলত আদিসেও বা ইসলামেও রয়েছে আমরা লক্ষ্য করলে আমরা জানতে পাই নবী সাল আলী হুসাল্লাম বলেন যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ ঘটবে ইয়ালতা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তারা অপরজনকে সালাম প্রদান করার পর তারা পরস্পরে একজন আরেকজনের সাথে মুসাফা করবে আমরা এই হাদিস থেকে এটি বুঝতে পাচ্ছি যে নিয়ম হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সালাম দেওয়ার পরে থাকবে না বরং সালাম দেওয়ার পরেই দ্বিতীয় কর্তব্য দ্বিতীয় করণীয় যেটি আবাদত সেটি হচ্ছে মুসাফাহা এই মুসাফাহা যতই যতবারই সালাম দেওয়ার সুযোগ রয়েছে যতবারই যদি কাছে হয় সম্ভব হয় তাহলে মুসাফা করার সুযোগ রয়েছে আর এই মুসাফা করার মাধ্যমে পরস্পরে যে দুইজন মুসাফা করবে উভয়ের মাঝে ছিন্নতা বা উভয়ের মাঝে ভিন্নতা ঘটার পূর্বেই আল্লাহ রবুল্লা আলমিন তাদের গুণাগুলিকে মাফ করে দেন মুসাফাহার দোয়া কি রয়েছে এ সম্পর্কে আমরা যদি প্রচলিত সমাজে আমরা দেখি অনেকে মুসাফা দোয়া বলে থাকি অনেকে হাত মেলানোর সময় দোয়া বলি ইয়কফির্লাহম মূলত এই দোয়াটি যে হাদিসে এসেছে সেই হাদিসটি সনদ সহি নয় আর অন্য আরেকটি হাদিসে রয়েছে যে নবিসাল্লা সাল্লাম বলেন সেই হাদিসটি বুখারি মুসলিমের হাদিস যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে হাত মিলাবে হাত মিলানোর পরে আল্লাহ রবুল্লাহ আলামিনের প্রশংসা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ছিন্ন পূর্বেই ভিন্ন হওয়ার পূর্বেই তাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেন তাহলে সেই হাদিসের আলোকে আমরা জানতে পাই বা কেউ কেউ মনে করে থাকেন যে ওই হাদিসের আলোকে মুসাফা হার সময় নাহমেদুল্লাহ ওয়ানস্তাফিরুহু এই দোয়াটি হয়তো বলা যেতে পারে মূলত যদি কেউ বলে অসুবিধা নেই এই হাদিসের আলোকে মূলত বরং আমরা সেই হাদিসের আলোকে ভবহ এটি দোয়া বলে দেওয়া হয়েছে এমন পাওয়া যাচ্ছে না তবে যদি কেউ বলে বলতে পারে আর যদি কেউ নাও বলে থাকে তাহলে আমরা বলবো যে আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম তিনি এমনি দোয়া উল্লেখ না করেই বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ ঘটলে পরস্পরে সাক্ষাৎ ঘটলে সালামের পরে যখন তারা মোসাফা করে মোসাফা করলে তারা ভিন্ন হওয়ার পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ রাবুলি আলমিন তাদের গোনাগুলিকে ক্ষমা করে দেন তাই কেউ যদি সালাম দেওয়ার পর अबादतर नियति रसुल्लामेर पद्धति अनुजाई परस्पर मुसाफा मुसाफारे भिन्न दुआ करब दान कर क्षमा देवें मुसाफा करारे देखी परस्पर अनेक समय से हाथी के चुमुक थके आर का देखी से हाथी बुखे स्थापन कर मुसाफार पर हाथ चुमुक অনবভাবে হাত বুক স্থাপন করা এটি নবী সাল আলী হাসাল্লাম থেকে কোনো প্রমাণিত নয় সুতরাং এগুলি প্রচলিত মানুষের আবেগবশত হয়ে এ সমস্ত কর্ম করে থাকে এগুলি কখনোই ঠিক নয় দর্শক ভাইয়ের আমার এরপর আমরা জেনে নেই যে মুসাফাহার পরে কি আরো কোনো কিছু আবাদত রয়েছে কিনা হ্যাঁ আমরা বলতে পারি যে মুসাফাহা এর পরে আরেকটি বিষয় রয়েছে সে বিষয়টি হলো মোয়ান তো মোয়ান এর ক্ষেত্রে माना आसली प्रसिद्ध प्रचलित समाजे भाषाओं बोले जो अनेक समय कल कुली मूलत कलाकुली शब्दी नए कारण कलाकुली करे अर्थात एक जन आकजन गोले जड़िए धरबे ये विधान नए इसलम विधान हलोटी हलो महाना महाना हलो अनुक शब्दे अर्थात गलाकुली एटी बोलते परिजे एकजुन गलाकजे गलारे मिलाा यटार नाम हलो मका एक जन आक जन के जरिए धरवे এটা কখনো ইসলামের বিষয় নয় ইসলামের বিষয় হলো একজন আরেকজনের গলার সাথে মিলাবে যেমন আমরা একটি পেয়ে থাকি যে হাদিসটি তিনি নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আনাসবর্ণিত তিনি বলেন যে সাহাবাদের মাঝে পরস্পরের নিয়ম ছিল তারা যখন কি সাক্ষাৎ ঘটত তারা সালামের পরে মুসাফা করতেন মুসাফা করার বিশেষ করে যারা তারা যখন কোনো সফর থেকে দীর্ঘদিন পর পরস্পরে সাক্ষাৎ ঘটত তখন তারা ময়া করতেন অতএব আমরা এ হাদিস থেকে পাচ্ছি যে নিয়ম হলো যদি দীর্ঘদিন পরে সাক্ষাৎ ঘটে তাহলে বৈধ রয়েছে সেটি মহানাকা করা সেই মহানাকা হলো গলায় গলায় সেটি কখনো কোলে জড়িয়ে ধরে নয় বুকে জড়িয়ে ধরে নেয় সেটি গলায় গলায় হতে হবে আর এটি কোনো ঈদের দিনে বা অন্য কোনো বিশেষ মুহূর্তের জন্য বিষয় নয় বিষয় হল যখন দীর্ঘদিন সাক্ষাৎ ঘটেনি এমন ক্ষেত্রেই সেটি হতে হবে আসন প্রিয় দিনী ভাই আমরা কোরআন ও সহিদিসার আলোকে ইসলামের অন্যতম একটি বিষয়ে সালাম এরপরে হলো মুস্তাফাহা এরপরে হলো মোয়ানকা সেই বিষয়গুলি ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি এবং জেনে নিয়ে সেই অনুযায়ী যেন আমরা রসুলসলাল্লা আলী হাসাল্লাম এর নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সন্না অনুযায়ী ইসলামের বিষয়গুলি পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের প্রতিটি বিষয় সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন آمين وآخر دعونا الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أزمعين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>